মানবতার সমাধান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 তাদের মতো বিশ্বাস আমরা যদি করি আমরা ধ্বংস হয়ে যাব দেখুন আল্লাহ তালা আমাদেরকে বলেছেন সুরা আলী আয়াত ১৬ থেকে ১৯ নম্বর আয়াতে আমি আপনাকে একটা সরিয়ে উপর রেখেছি হে একটা সরিয়ে দিয়েছি একটি লাইফ স্টাইল জীবনধারা দিয়েছি হা আপনি এই জীবন জীবনধারায় সরিয়াকে অনুসরণ করুন মানে তার উপরে আমল করুন অনুসরণ মানে সরিয়ার উপরে আমল করা বলা আল্লাহ আলমুন যারা জানে না তাদের মনে যা চায় তাদের অনুসরণ করবেন না তাদের সাহাওয়াতেরও অনুসরণ করবেন না তাদের সুবুহাতের অনুসরণ করবেন না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 এটা ফুলফিল করছে অথবা সে এবাদত মনে করে যেটা নয় সেটা করে যাচ্ছে জিকির মনে করে যেটা জিকির নয় সেটা করে যাচ্ছে আল্লাহর সন্তুষ্টির কাজ মনে করে আল্লাহর অসন্তুষ্টির কাজটা করে যাচ্ছে সে হলো শুভ পথে অথব আপনি এদের অনুকরণ করবেন না এরা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 যাদেরকে আমি কিতাব দিয়েছি আপনার প্রতি যে কোরআন নাজিল হয়েছে তারা এটা পেয়ে সন্তুষ্ট তারা খুশি হয় কোরআনে পেলেই তারা খুশি হয় কোরআনের উপরে তারা সন্তুষ্ট হয় আহজা বাদা। আবার দলগুলোর মধ্যে এমন দলও আছে যারা কোরআনকে তো ভালোবাসে বিশ্বাস করে কিন্তু সব বিশ্বাস করে না অংশ বিশেষ কে অবিশ্বাস করে আমাকে তো আদেশ করা হয়েছে আল্লাহ আল্লাহ ইলে আমি আল্লাহর দিকে ডাকি আর আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে তারপর আল্লাহ বলছেন ও কাজ হুকম আমি এই কোরআনকে নাজিল করেছি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 বল আল্লাহ হেদায়ত্র হেদায়ত যদি তাদের মনের চা পিছনে তুমি চলো তাদের হাওয়ার অনুসরণ করো তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ছাড়া তোমার কোনো সাহায্যকারী অভিভাবক বলতে আর কেউই থাকবে না সুরালার একশো বিশ নম্বর আয়তে এইভাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝালেন প্রিয় দর্শক তাহলে বোঝা গেল ইসলামী শরিয়ার মধ্যে যেটা নাই স্পষ্ট উন্মতের মূল অংশ যেটা করে না মোহাম্মদ সাল্লি সাল্লাম থেকে আমাদের পর্যন্ত উম্মতের মূল অংশ তারা কোনো ডান বামে যায় না এই মূল অংশটা ঠিক আছে একবারে কোরআন সন্ন্যার উপরে সরিয়ার উপরে তারা চলে এক দল সর্বদাই হুবহু ইসলামী শরিয়ার উপরে আছে বলে সহি সন্ন্যায় মোহাম্মদ সাল্লাহি সাল্লাম থেকে আমরা বারবার পেয়েছি বিভিন্ন দলে উপদলে তারা বিভক্ত হয়নি যারাই দলে উপদলে চলে গেছে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই যেমন আল্লাহ বলেছেন তাদের মতো হইও না যারা বিভক্ত হয়েছে এবং বহুদলে উপদলে তারা ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে মিমবা দেমা জা আহমুল আলম তাদের কাছে এলম আসার পর জ্ঞান আসার পর জ্ঞান আসার পর যারা এইভাবে বিভক্ত হয়েছে তাদের সাথে মূলত ইসলামের কোন সম্পর্ক নেই মোহাম্মদ সাল্লামেরও কোনো সম্পর্ক নেই এই এইসব দলভুক্তি আমাদের হওয়া যাবে না আমরা সবাই মুসলিম কুয়া সাম্মা কুমল মুসলিম আল্লাহ বলছেন হাজে যে আল্লাহ তোমাদেরকে মুসলিম নামকরণ করেছে আমরা এই নামেই আমরা পরিচিত আমাদের আর কোনো পরিচয় নেই প্রিয় দর্শক যেমন আল্লাহ তালা বলছেন যে ইন্দিন উদ্দিন লাস্তা মিনম ফিসাই যারা তাদের দিনকে টুকরো টুকরো করে নিয়েছে আর বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে মুহাম্মদ আপনি তাদের নন যারা উম্মুতে মোহাম্মদ এর অংশ হওয়া সত্ত্বেও বিভিন্ন নামে বিভক্ত হয়ে গেছে আল্লাহ তালা তার নবীকে বলছেন আপনি তাদের শ্রেণীভুক্ত নন কোনো অংশেই তাদের থেকে পুরো কাটাফ হয়ে গেছেন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 আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি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 क्षोभ हताशा सम्पर्तार चेष्टा करी भाव मोमाल निजेटी इसलामी रंगे रंजित कर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 আমি সংগ্রাম করছি করতে কারণ দেখুন সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে সাল্লাসালামের সাল্লামের মুক্ত अब्दुल्लाह स्वास्थ्य और अवसर यह दूटी अनुग्रह ब्यापार अधिकांश मानूष अवहला सप्तम खंड मन गो अध्याय हाथी संख्या छह चारश बारो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 হিজাব না দেখলে বুঝে যাবে এই বৃদ্ধ লোকটি হয় ইহুদি না হয় খ্রিস্টান আজকে অনেক মুসলিমদের মধ্যে আমরা দেখি তাদের চুল দাঁড়িয়ে একেবারে সাদা ধপধপে সাদা না এটাতে ইহুদি খ্রিস্টানদের সাথে আপনার তাসাবু হয়ে গেল মিল হয়ে গেল বাহ্যিক মিল থেকেই অন্তরে মিল সৃষ্টি হয় আসলে সেরাতে মুস্তাকিম কতগুলো অভ্যন্তরীণ বিশ্বাস চিন্তা চেতনা এবং বাইরের কতগুলো কাজ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 ড্রেস একটি বাহ্যিক জিনিস এই বাহ্যিক জিনিস তার অন্তর্জগতে একটা প্রতিক্রিয়া করবেই আবার যে পুলিশের ড্রেস পরবে তার মন চাইবে একজনকে কলার চেপে ধরি অ্যারেস্ট করে আনি অথবা একটা ব্যাট দিয়ে একটু পিটাই যেই ড্রেসের যে বৈশিষ্ট্য স্বাভাবিক কেউ যদি মাথায় রুমাল দিয়ে আলেমদের মতো সাজে পাকড়ি বাঁধে তার মন সাই একটু ওয়াজ করতে এটা তার এই বাহ্যিক পোশাক যাদের পোশাক তার মনে তাদের একটা গুণ বৈশিষ্ট্য টেনে নিয়ে আসে হোক এটা চাইতেন না তাদের বিপরীতটা তিনি চাইতেন এই হাদিসে বলেছেন তারা সুলদারিতে কোনো খিজাব দেয় না তাদের বিপরীতটা করো খিজাব লাগাও কালো রঙের খিজাব ছাড়া যান নেবো সাওয়া তোমরা কালো রঙটা ব্যবহার করো না কালো রং ছাড়া অন্য বিশেষ করে মেহেদি রঙের হিজাব লাগাবার হুকুম এসছে সেটা আমরা লাগাইতে পারি প্রিয় দর্শক সহি মুসলিমের একটি হাদিস রয়েছে যেহেতু খিজাবের কথা এসছে কালো খিজাব যে লাগানো যাবে না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 তিনি কিভাবে তাদের বিরোধিতা করার জন্য আমাদেরকে বলেছেন খাওয়ালে ফুল মুসে কিন আহপুসাওয়ারিবাউফুল হা সহ মুসলিম হাদিস নম দুইশো উনষাট তিনি বলেছেন খাওয়ালে ফুল মুসে কিন মস্তদের মতো হইও না তাদের পদ বর্জন করো সেটা কি আহপুসা মোজ ছোট করো মোচ ছোট করে দাও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 এই যে আউবকা সিদ্দিক রাদী আল্লাহ বলতেন আমি সামান্যতম কোনো বিষয়ে নবীর আমি সত্যি পারি না কারণ আমার বয় হয় এই একটু থেকে আরো একটু তারপরে আরো একটু বাঁকা পথে চলে যেতে পারি এটাই বলেছেন আল্লাহ যে ফালিয়া হাজারুল্লা জিন রিহিবাহিত ওই সি বাহম আজুন আলীম যারা রসুলের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 তাদের মত হলে পরে অন্তরের দিক থেকেও তাদের মতো হয়ে যেতে পারো এটাই জাহান্ন মেনে যেতে পারে খুবই সাবধান খুবই সতর্ক থাকতে হবে তাদের পথে চলা যাবে না প্রিয় দর্শক আল্লাহ আমাদেরকে তো দান করুন আজকে এই পর্যন্ত রাখলাম तो तो तो इमान के शुद्ध के शिर्क के उच्छेद करके राजत्व दिल्ली ज्ञान दिलेन मनोनी मेरे नहीं उद्देश्य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 প্রতি বুধবার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 डायल कर डर के प्रति शनिवार रे सात पुनः सम्प्रचार सकाल साढ़े नशे पीस टी बांगलाय आल्ला असंतुष्टि পাপ পাপ বলে তাকে যদি মানুষ ক্ষমা চায় অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন